نظر رجل على أهد رسول الله صلى الله عليه وسلم أن ينحر إبلاً ببوانا فأتى رسول الله صلى الله عليه وسلم فسأله فقال هل كان فيها وسن يُعبت قال الله قال فهل كان فيها عيد من آيادهم فقال الله فقال أوفه بنذرك فإنه لا وفاء لنذر في معصية الله ولا في قطية رحم আমাদের ধারাবাহিক আলোচনা চলছে বিশেষ করে কসমের আলোচনা হয়েছে মানত সম্পর্কে আলোচনা চলছে তিনটি পর্ব হয়েছে আজকে আল্লাহ হয়তো আমরা অধ্যায় শেষ করব অথবা আগামী সপ্তাহে বলছেন জামানাই জনৈক ব্যক্তি মানত করেছিল উঠ জবাই করার জন্য একটি বিশেষ জায়গা নির্ধারণ করেছিল ফা রসুল্লাহ রসুল্লাহামের কাছে আসলো আসার পরে জিজ্ঞাসা করলো ওই ব্যক্তি তখন রাসুরাম বললেন না যে এটা করো অসুবিধা নেই অথবা করিও না এটাও বললেন না প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু জিজ্ঞাসা করলেন বোঝা যাচ্ছে যে কোন জায়গায় যদি কোনো পশু জবাই করার জন্য মানত করেন से शर्त सपेक्ष जयज हे कित सपेक्ष जायेज होते शर्तग ना पाव जाए जाएज ना फी हान युग सेवदेवी पूजा हे जगह बना नामक जैगा के को देवदेवी पूजा हतिमा पुतुलर पूजा हईत অর্থাৎ কাফের মুশ্রিকদের কে কোন উপাসনাতো শিরকি উপাসনা বোঝা যদি সেখানে কোন থাকতো সিরকি এটা না হতো না যদিও ইসলাম আসার পরে সেখান থেকে শির্ক মুছে গেছে কিন্তু বিগত যুগ সেখানে শিরকি কর্মকান্ড হতো এখন শির্ক হয় না জানেন যে বোয়ানাতে এখন আর শির্ক হয় না দারুল ইসলাম হয়ে গেছে মক্কা বিজয়ের পরে কিন্তু আগে ছিল না কি কথা জিজ্ঞেস করছেন তখন ওই সাহবী বললেন না সেখানে কোন কাফের মুশ্রেকদের প্রতিমা পুতুলের পূজা হইতো না বা উপাসনা হইতো না আয়াদ তাদের কোন মেলা ছিল সেখানে কোন মেলা লাগতো তাহলে আর একটা শর্ত বোঝা গেল যে ঠিক আছে ওখানে কোন সিরকি কর্মকান্ড হইতো না কিন্তু কাফের মুর্শেকদের ধর্মীয় মেলা লাগত যেমন হিন্দুদের ধর্মীয় মেলা ভারত বাংলাদেশে লাগে বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ সময় শুধু হিন্দুদের যে মেলা যদি এইরকম হয় তো সেটাও হ্যাঁ বর্জনীয় জায়গা আল্লাহন অভিশাপের জায়গা মুসলিমদের মেলা লাগে ওরসের মেলা জি হ্যাঁ ওরসের মেলা মাজার কেন্দ্রিক এক মাজার স্কের জায়গা क्या मेला बेदात अमुसलिम जी शाओ तो जगह बोझा जागे जो शरिक है अथवा बेदात है नेकड़ा जाएदबंदी किा कारण तर अनुकरण একটি কারণ আর একটি কারণ লোকজন ভাবে যে এরাও ওই দলের লোক আমার যদি মাজারি মতর জিয়ার করতে যায় তাহলে কি হবে যারা সিরকারী তাদের হ্যাঁ সদৃশ্যতা অবলম্বন করা হবে তাদের অনকরণ করা হবে যেটা হারা এক দুই নম্বর হচ্ছে যে তাদের দল বাড়ানো হবে একটা লোক বাড়লো আপনার মতো একটা দল অন্যরা যারা দেখবে তারা উনি আসছেন তো আমাদের যেটা সুবিধা হ্যাঁ আমিও হয়তো ওই দলেরই লোক হ্যাঁ না ভাববে না এগুলো ক্ষতি করার দিক ক্ষতি করার দিক शर्ग बेदात आस्था नामिकल्ला छा पूजार आकार जिज्ञास जाहिलियत उत्सव हमसे मेला हम ईद मान मेला आरबी भाषा धर्मियों क्षेत्र व्यवहार करी से ईद उल फेतर ईदुल आजहा ईदुलर ईदुर आजहां आरबी ईद का ईद शब्द सप्ताह दैनिक फिर फिर आत्सव साधारण उत्सव गात्सरिक आज बचरे कैक बार आजकल किंग्लेश मजार आज एक बार ओरजे হ্যাঁ পেট পূজা হচ্ছে না ব্যবসা কম হচ্ছে দুবার করে অরুস লাগছে জানেন না জানেন না আপনারা অনেকে জানেন না ওরস আর ওরস মানে তো অনেকে জানে ওরস মানে ধর্ম কিন্তু ওরস মানে কি তাও তো জানে না অধিকাংশ লোকে জানে না সই একে জানে না এগুলো আমরা মাদ্রাসা পড়ে যে আমাদেরকে এটাও শিখানো হয়নি পরে শিখলাম রহস্য যে অরুস কেন অরুস মানে তো বিশ্বাদী তুই অরুস এই নাম কেন হইলো जीवन जी। जी पढ़े बेदा कित पढ़ी जी सतर्क कर लिख से हा शाह मजार दुई बार ओरुस लागे বছরে দুইবার লাগে দুই বার এটা কি যেটা বারবার ফিরে ফিরে আসে এটা হচ্ছে ঈদ মেলা ঈদ উল ফিতর প্রতি বছর বাক্সরী ফিরে আসে ওই জন্য ঈদ ঈদ উল ফিতরটা ইসলামিক ঈদ ঈদ দুই রকম ইসলামী ঈদ গা ইসলাম ঈদ ইসলামিক ঈদ অনু ইসলামিক জাহিলিদ দুই রকম সিরকি ঈদ বেদাতি ঈদ ওগুলো হচ্ছে অনু ঈদ উৎসব আর ইসলামিক ঈদ হচ্ছে মাত্র দুটো সুতরাং ঈদ ঈদ ও মিলা দীর্ন বিচার বেদাতি অনু ইসলামিক ঈদ आर और भागे भी हराम शब्दी सम्पर्क जरा ईद शब्द बुझे तरह सम्पर्क समयकाल मान एम ए समय जो समय बार बार ফিরে আসে বছরে একবার ফিরে আসে ছয় মাস একবার ফিরে আসে অথবা মাসে একবার ফিরে আসে সুতরাং যখন ওই সময়টা ফিরে আসে তখন ওখানে মানুষ যায় বা ওই মানুষ কিছু একটা করে সম্পর্কিত এটা ঈদ এ জামি ঈদ আবার দুই প্রকার ঈদ এ জামানি মানে সময়কালের সাথে সম্পৃক্ত ঈদ এটা আমরা বুঝি অনেকে বুঝি যদি ঈদের শাব্দিক অর্থ অনেকে বুঝেনা কিন্তু যারা বুঝেন এতটুকু বুঝেন কিন্তু আর এক ঈদ আছে যেটা হচ্ছে ঈদ এ মানি কালগত সময়গত ঈদ এক নম্বর হচ্ছে স্থানগত স্থানের সাথে সম্পর্কিত যেটাকে মেলা বলছি মেলা সম্পর্ক কিসের সাথে দুটোর সাথে কিন্তু স্থানের সাথেও সম্পর্ক আছে আর অমুক সময় অমুক মেলা লাগে সময়ের সাথে সম্পর্ক আছে তো ওতে ঈদ এ জামানিও আছে আর ঈদে মেলাতে লোকজনের ভিড় ভাড় থেকে। আর ওই বলে কি বলে আমি জনগণ অরসের মেলায় গিয়েছিলাম পুজোর মেলায় হিন্দুদের পুজোর মেলা হয় আর মুসলিমদের অরসের মেলা হয় জি বিভিন্ন রকমের মেলা হয় তাহলে ঈদ বুঝলেন তাহলে ঈদ সম্পর্কে বুঝলেন তাহলে সময়কালের ঈদ হচ্ছে যেটা বছরে ফিরে আসে এই হিসাবে মুসলিমদের কিছু নাজাজ ঈদ আছে আর জাহেজ ঈদ তো আর অমুসলিমদের ঈদগুলি হচ্ছে যেগুলি হচ্ছে সিরকি বাফুরি বা অন ইসলামিক ঈদ মুসলিমদেরও অনু ইসলামিক ঈদ আছে সময়ের ক্ষেত্র বুঝলেন কালের ক্ষেত্র কালের ক্ষেত্রে অরস সময়ের সাথে সম্পর্ক আবার ঈসের সাথে স্থানের সাথে সম্পর্ক অরসের মেলা লাগে কোথায় শাহজালে আটরসিতে খার মাজারে আজমির শরীফে এগুলো সবগুলি হচ্ছে ঈদ উৎসব মেলা এগুলি হচ্ছে মেলা আর মেলা দুই রকম হ্যাঁ বা ঈদ দুই রকম আমরা ঈদ উল ফির ঈদুল হাসকে আমাদের ইসলামী হার সাথে ঈদই বলবো মেলা বলতে যাব না কারণ আমাদের ইসলামের ভাষা আছে তো কেন আমরা অন্যদের ভাষা ব্যবহার করবো কিন্তু যেগুলো অন ইসলামিক সেগুলোকে আমরা মেলা ঈদ না বলবো সেরকি ঈদ আর বেদাতি তো ওরুশটা বলছিলাম অনেক নতুন ভাইরা আছেন হয়তো পুরাতন ভাইরা অনেকে বলতে পারবেন ওরুস কেন বলেন তো ওরুস মানে কি আসলে শাহজালাল এইরস শব্দের সাথে সম্পর্ক কি ওরস মানে ওর বিবাহ ম্যারেজ ডে পালন করছে যেমন আপনাদের নেতৃত্বে নেতাদের বিবাহ দিবস পালন বা আপনার স্ত্রীর আপনার বিবাহ দিবস পালন করছে কিছু লোকেরা বুধ খ্রিস্টান ধর্মে শাহ জালালে বিবাহ দিবস পালন হচ্ছে এই জন্য ওরস লাগছে না জন্মদিবস না মৃত্যু দিবস না আর কিছু কাছিয়ে দিলাম একটু হ্যাঁ আশেখ মাসুক আশেখ মাসুক মানে বুঝেন প্রেমিক প্রেমিকা আর প্রেমিকা আশেখ মাসুক আরবিতে বললে ইসলাম হয়ে যায় বাঙালি জাতিকে এমন ভাবে ইসলামের কথা ই আশেখ রসুল আশেখ এলাহি আমাদের দেশের নাম এটা হ্যাঁ প্রেম খেলা ইসকে এলাহি সকলে তো জানে না ছোট গজল মুখস্ত করেছিল প্রেম খেলা ইসকে এলাহি সকলে তো জানে না ওই সুফি পীর ভন্ডরা বুঝে কি বুঝবেন না পুরাতন আলোচনাগুলিতে আছে খুলে খুলে যে আল্লাহর সাথে ইস্ক আর রসুলের সাথে ইস্ক আল্লাহর সাথে ইস্ক ওই জন্য কে নাম আর আমাদের দেশে আশেখ রসুল তো বলা হয় এরা হচ্ছে আশেখ রসুল আশেখুলের দল মানে রসুলের কি প্রেমিক प्रेमिकेम प्रेम कारीम आल्ला प्रेम करी रसुलर प्रेम करी कथा टाइम ना बे आदबी अपना बुजते हजूर सैकुल বুঝলেনা এত বড় করে। আল্লাহর সাথে তার সাথে আমি কথা কথাগুলি বুঝানোর জন্য বলেছিলাম কেউ কোন বাঙালি মুসলিম বলতে পারবে ওর মাকে গিয়ে আমা তোমার সাথে আমি প্রেম করি খালা আপনার সাথে আমি প্রেম করি হ্যাঁ নিজের কে বলতে পারবে বড় বোন কে আপনার সাথে আমি প্রেম করি প্রেমের তো ভালোবাসা কিন্তু আপনাকে ভালোবাসি বলতে পারবে আপনাকে খুব ভালোবাসি মা খুব ভালোবাসি তো মা কে বলতে পারছে না যে শব্দটি বাবাকে বলতে পারছেন না ছেলে মেয়েকে বলতে পারছেন না খালা ফুবুকে বলতে পারছেন না তো আল্লাহরকে কি করে বলতে পারছেন এত বেআ জাতি বেয়াদ জাতির মোল্লা জাতিকে অজান্তে বেয়াদছে এছাড়া এর অবুজ এরা দোতা পাখির মতো যা তাদেরকে পাঠ করিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ পাখি যেগুলো কথা বলে তার টিয়া পাখি যেটা বললে দেবে বলবে এরকম দেশের জনগণ নিজেরা না বিদাতি বললাম যা ধর্ম বলে দিচ্ছে সেটা নিয়ে ধর্ম হয়ে গেছে बड़ दुखर विषय आल्लास अथवा मा बन क्षेत्र में खलााफुफर एस शब्द क्या मत पर प्रशंसा इश्क मान प्रेम शब्द प्रशंसाओ आरो शब्दी खराब शब्द ঘিত শব্দ পছন্দ লাগে একমাত্র স্ত্রীর জন্য ব্যবহার করা যেতে পারে আনাতু অবৈধ না ক্ষেত্রে অবৈধ যৌন সম্পর্কের ক্ষেত্রে হয়। ব্যবহার আর প্রেমিকার সাথে সে স্ত্রীর সাথে বিনোদন আমোদ ফুর্তি করতে গিয়ে তুমি আমার প্রেমিকা স্ত্রী বলছে তুমি আমার প্রেমিক সেটা আলাদা কথা কিন্তু এই কথা আর কাউকে বলা যাবে না যে যারা ব্যবহার করে তারা চরিত্রহীন তারা চরিত্রহীন চরিত্রহীনের ক্ষেত্রে ব্যবহার করে তাহলে আল্লাহর ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে কি করে ব্যবহার করছে কিন্তু সুফিরা শিখিয়েছে যে আল্লাহর সাথে ওলিদের মানে ফির অলি মানে তাদের কাছে পীর আমার সুফি সুফিদের কি চলে প্রেম চলে প্রেম খেলা চলে নবজি প্রেম খেলা নাম হচ্ছে ইসি সুতরাং আশেখ আর মাসুক चर्म नितब आज एक कितब नामुक चर्माय फिर हमेख आल्ला अवजबिल्ला मासुक आल्ला प्रेम्बत करना कुर से आल्लास मोहब्बत शिखाना शुरू और मोहब्बत सबाई ब আপনাদেরকে আমি মহব্বুত করি ভালোবাসি আল্লাহর সাথে তাদের যে ধর্ম মানবরচিত ধর্ম কিন্তু মানবরচিত শুধু ওই সরকার যে আইন রচনা করেছে পশ্চিম আইনদের দেশ চালাচ্ছে ওইটাই না এই সুফিদের ধর্ম পীরমরিদির ধর্মটা হচ্ছে মানবরচিত ধর্ম এই ধর্মে যখন শিখাইল যে আল্লাহ আর প্রেম শুরু হয়ে যায় হ্যাঁ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তখন কি করতে চায় মিলিত হতে চায় জান মিলিত হতে চায় চেষ্টা করে মিলিত হওয়ার ওই ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে তখন একেবারে আল্লাহর ভালোবাসাকে প্রেম করতে থাকে প্রেম করতে থাকে আশেখ মাসুকের খেয়াল চলতে থাকে কিন্তু আশেখ মাসুকের দেখা হয় না মিলন হয় না মিলন মেলা হয় না কখন মিলন মেলা যেদিন মারা গেল কিন্তু আবার ওলিরা তো মরে না ওদের কাছে মরে না মরলে তো আরো শক্তিশালী হয়ে যায় ওই জন্য তো কবর থেকে দিতে পারে শাহজালাল চিস্তি দিতে পারে তাই না এর দিতে পারে তাদের কাছে সিদ্ি কফির আকিদ ইসলাম হারা আকিদ আমাদের ভাষাই এই ওলি যাকে তারা বলি কথিত ওলি পাই সুফি বলব ওলি বলা ভুল আসলে আল্লাহর ওলি নাই কারণ সুফির আল্লাহর ওলি নাই তো এ সুফি মরে গেল যেদিন মরে গেল তখন বলছে এখন আল্লাহ সাথে এতদিন আজকে মিলন হইল সুতরাং এই যে মৃত্যু দিবসটি যদি তাদের মিলনের দিন তাদের ভাষায় সেটা হচ্ছে ঠিক ওই রকমের দিন যেই দিন বিবাহ সাথী হয়ে পাত্র আর পাত্রীর কি হয় मरण दिन की मिलो शो औरोस? औरोस। पीर सुफीर की दिवस ओ दिवस उपलक्षे तक कि लागे ओरसर मेला लागे मजारे तो मरण बचरे कई बार हो বরং জীবন একবার হয়েছে তাই না সেটা বছরে একটা দিন তাই না তো যদি তাদের ভাষাতে হয় তো বছরে একটা দিন অরস হওয়া উচিত না পেট ব্যবসা ধর্ম ব্যবসা করে পেট ভরছে না যে একটা অরস করে এত কোটি টাকা ইনকাম হইলো হইলো না রে পেট বললো না পেটটা জাহান নামের মতো হয়ে গেছে বলছে যে হালমিম মাসিদ হালমিম মাসিদ হালমিম মাসিদ করছে তখন ছয় মাস পরে আর একটা তাদের লাগে এই নামের রাস্তা থেকে এই গুমরাহির রাস্তা থেকে এই ভয়ানক রাস্তা থেকে বাঁচাতে পারেন সুফি ইসমের আর পীর মুরিদির আর এই ভণ্ডদের কথা বোঝা গেছে আর সবগুলি ভণ্ড হকানি পীর शेष करना शेष हम कारण अन्न गुरुत्वपूर्ण कथा चले आसल बुझाते जाद ईद मान दकम एक এই তো মেলা সেটা সময়কালের সাথে সম্পর্কিত হতে পারে আবার স্থানের সাথে সম্পর্কিত হইতে পারে এইখানে রসুর উল্লা জিজ্ঞেস নামক জায়গায় কি কাফের মুশ্রিকদের কোন মেলা লাগত তাহলে এই মেলা সম্পর্ক কিসার সাথে জিজ্ঞেস করলেন স্থানের সাথে ঈদে মাটাকে বলা হয় স্থানগত মেলা হ্যা হালাল না না না ওখানে কোনো মেলাও লাগতো না বোয়ানাতে মান তুলেছি যে বোয়ানাতে খাওয়াব মনে করে যে আমি কোনো একটা জায়গাতে খাওয়াব আর ওখানে কোন সময় সিরকি রাস্তাও ছিল না আর বেদাতে রাস্তা নাও কোনো ছিল না অন ইসলামিক কোনো মেলাও ছিল না তাহলেও বাধামুক্ত মুক্ত করার অসুবিধা নেই কিন্তু দুই বাধার এক বাধা যদি থাকে তাহলে যাইজ নয় যখন বললেন কোন আল্লাহ পূজাও হইত না আর ওখানে কোনো মানত কি ছিল একটা উড় জবাই করবে বোয়ানা নামক স্থানে তারপরে বলছে রসুর উল্লা সাথ এই শর্তগুলি জিজ্ঞাসা কেন তাহলে বুঝা গেল যে একজন মুফতি যিনি দেবেন চট করে হ্যাঁ আর না সবসময় ফতুয়া দেবেন না যেখানে হ্যাঁ নাই ফতুয়া দিলে একশো শতাংশ একবারে ঠিক হবে আছে কিন্তু কোন কোন ক্ষেত্রে এটা কি তারপরে আপনি ফতুয়া দিবেন ডিটেলস জেনে জি হ্যাঁ এত সহজ নাই যে আপনাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ না দিয়ে আমাকে হ্যাঁ না দিয়ে ফতুয়া দেন আরে হ্যাঁ না কি করে ফতুয়া হবে আপনাকে অনেক জিজ্ঞেস করতে হবে আমি তালাক দিয়েছি তিনটা তালাক দিয়েছি না তিনবারে দিয়েছেন বোঝা গেছে ইত্যাদি ইত্যাদি আর একটা দুটা দিল কতদিন হয়েছে আমি কি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবো জিজ্ঞাসা অবশ্যই করতে ফিরিয়ে নিতে পারবেন দেওয়া কতদিন দেওয়া হইলো না হইলো জি যদি কোন বিরুদ্ধাচরণে কোন মানতের পূর্ণ করা চলবে না বা কোন মানত পূর্ণ করা চলবে না মানে গোনহা গুনহার কাজ করে কোন মানত পুরা করা যাবে না बारो रविधर बारो रवि नबीश अलम जन्मवारिक प्रसिद्ध से गवेशाई तैयार আমি ৫০ জন গরিবেন কেন মিলাদুন নবীর দিন মোবারক দিন সেই জন্য সেই দিন খাওয়াবো না যাই স্থানকালে সময় অথবা স্থানে কোন আপত্তিকর বিষয় সিরকি অথবা বেদাতি বিষয় যেন ডোকা না থাকে हल्वा रुटी खाओ बी खाओ सब सबान रात जेटे बोकारा बोलते इलमामा शहे बारिश जायेज না কারণ লোকেরা বেদাতিরা বেদাত করে আর ওর সাথে আমি করবো না আমি যেকোনো কেন ঐদিনে খাওয়াবেন ইসলামে কি ঈদের দিনে যদি খাওয়ান যাবে না যাবে আমি ইদুল ফিতরের দিন খাওয়াবো অনেকে খাওয়াচ্ছেন বন্ধু বান্ধবকে আমি ঈদের দিনে খাওয়াবো যাই যাচ্ছে কিনা অবশ্যই যাই যাচ্ছে কারণ ঈদ ইসলাম তখন আমি খাওয়া দাওয়া করবো আনন্দ করবো খাবো খাওয়াবো ভালো জিনিস অতিরিক্ত বললেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে করা যাবে না। এমন কোন মানত করে যে মান্যৎ পুরা করলে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হবে আমি কাউকে দেখতে দেবো না পছন্দ করি দেখি চাইছ না অনুমতি ছাড়া মোবাইল দেখা ভিতর খুলে দেখা তো ধরো না তো ও যে আপনার যে নামগুলি সেভ করা আছে সেগুলি দেখা যায় হতে পারে এমন কোন জবাব দেবে কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষেত্রে অনুমতি ছেড়ে কিন্তু অনেক ক্ষেত্রে একটা কমন পারমিশন আছে একটা হঠাৎ করে দরকার পড়েছে পাকসাকের সময় লাগে তাহলে অনুমতি নিতে হয়েছে মাসাল্লা পেঁয়াজ অনেক আছে তা আমি আপনার পেঁয়াজ দিয়ে পাকসাক করি হ্যাঁ আপনার গ্যাস দিয়ে করি অবশ্যই অনুমতি গ্যাস শেষ হয়ে এটা বিবির মানুষ বলে কোন ক্ষেত্রে আপনাকে ইজনে শ্বাস লাগবে আর ইজনে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ অনেকে কিন্তু ফির খায় বাক্স ভালো বাক্সা করে বেচারা এক বিষয় খায়নি মাছ পাক করে রেখেছে খান না তবে আপনার সাথে আসার প্রাণীকারী বিষয় বর্ণনা এমন ক্লোজ আত্মীয়তা রক্তের সম্পর্কের কারণে হইতে পারে অথবা বন্ধুত্বের কারণ হইতে পারে যে এই ধরনের জিনিসগুলি আপনি তার ব্যবহার করেন সে করে তার সবার সাথে এটা চলবে সবার সাথে এটা চলবে না এই হাদিসে শেখানো হয়েছে যে নিষিদ্ধ বিষয়ে হচ্ছে কাফেলদের সদৃশ্যতা তাদের এবাদত তাদের মেলাই তাদের মতো আমরা এবার করবো না তাদের মেলায় অংশ নেব না শিল্পী উপাসন উপাসনায় আমরা অংশ নেব না এবং সেই স্থানেও আমরা অংশ নেব না এই জন্য অনেকে বলে যে আমি তো সাজাল মাজারে এগিয়েছিলাম ওনার জন্য দোয়া করত ওটাও জান দোয়া করার জন্য ওই জায়গায় যাওয়া লাগে কেমন পর্যন্ত যত মুসলিম এসেছে আসবে সবার জন্য দোয়া করে দিবে তো ওইখানে যাওয়াতে যদি কোনো আপত্তি না থাকে না হল আর ওখানে গেল আপত্তি আছে যেমন দেখার জন্য আমি দেখতে গেছিলাম আর যাই জন্য দেখতে না দোয়া করতে গেছিলাম না না দোয়া করতে যাওয়া যাই अंश निल आल्लाम से हार्टी आजा <laughs> <laughs> जाए तार श्री साधि जाए, जाए। स्थान मानव के संपीत करा जाए कल जाए, जाए बाधा ना था বলছেন যেমন খেলবো কাদাসা নামুন হয়তো ওখানে প্রতিমা পুতুল পূজা হয় আকরুন অথবা কবর পূজা হয় ওখানে সেখানে যেখানে এ হাতে সে সমগ্র সাবধান করা হয়েছে যে কাফেরদের তোমরা সদৃশ্যতা অবলম্বন করবে না কাফের দের করবে না সাবধান অবদল হয়ে যাওয়া বনজাতির বিজাতির যদি কেউ সদৃশ্যতা অবলম্বন করে তাদের দলের স্বামী যেমন নে যেই লোক করে তার তো জীবনটা নেক এমনকি যেই জায়গায় নেক কাজ করে ওই জায়গায় আল্লাহ রহমান ওই জায়গায় ভালো প্রতিক্রিয়া ঠিক তেমন এর বিপরীত বলছে কখনো কখনো প্রভাবিত করে ওই জমিটাকে যে ওখানে কখন সিঁড়ি হয়েছে কখন মেদাত হয়েছে কখন ওই তিনটা কাছে মেলা লাগতে এখন নেই কিন্তু ওই জায়গায় যেহেতু পাপ হয়েছে সেই ওই জায়গাতে তোমার এমন খোলা ওখানে हादेश <coughs> के क्यों जो उन क्यों मानव कर কাজ আত্মীয়তার সম্পর্ক রাখবে না এরগুলি কেউ মানত করা যাবে কোনহার কাজের জন্য মানত করে হারাম কাজ আলোচনা করেছি একদম কসমের কাফারা কার বলছেন না হারান লাগবে না তার এই মান্যটা অস্বাভাবিক আর একটা হাদিস আলোচনা করি তিনি বলছেন যে জনৈ ব্যক্তি মক্কা বিজয় দিয়ে দিয়েছে বলবো মক্কা বিজয়ী দিয়েছিল অষ্টম হেজি নজর আমি মানত করেছিল আচ্ছা আরো একদম মানত হ্যাঁ তাই এখন অনেকে অজ্ঞতার কারণে মানত করে সাতকা করবে মানত করে অথচ করে লাভ নেই সাতকা করলে অনেক লাভ আছে আগে দান করে দেন আল্লাহ সন্তুষ্টি অনেক লাভ মানত কি আল্লাহ যদি আপনাকে মক্কা বিজয়ী দান করেন মক্কাতে যদি আপনি যেতে চান আর কাফেররা যদি পরাজিত থাকে মক্কা বিজয় যদি হয়ে যায় কোথায় যাবে এক মাসের রাস্তা পিঠে গেলে এক মাস লাগবে যাবে এই মানত পড়ে না মসজিদে হারামে বললাম আড়াইশো যাই হোক আর মসজিদ হারামে এক লক্ষ তো ওইখানে তুমি এত কষ্ট করে যাবে আড়াইশো বা এখানে मान्लाड़े जाए सवाल बेतन दूटा बेढ़ा जाए मस्जिदे हारामे गए दूरे का থাকে আল্লাহ যদি এই কাজটা আমার ধরে দেয় হ্যাঁ অফিসিয়াল কাজ বা চাকরি জম ছে তাহলে আবার ওই লোক মানে কিছু লোক আছে ও প্রশ্ন করে ওইটা মানিয়ে দিতে চায় মানিয়ে নিতে চাই তিনটার প্রশ্ন যখন করেছে আমাদেরকে অনেকে মশলা জিজ্ঞাসা করে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের মাসলা যেখানে পয়সার ব্যবসা আমার আছে অথবা আবার এদিকে গড়িয়েছে আবার জিজ্ঞেস করছে দুইবার পর্যন্ত ধরছি তৃতীয়বার খুব বেশি হল তিনবার যদি আবার গড়িয়েছে এই দিক থেকে আমার আপনার জন কি হালা করা যান বসে আছে নাকি হালা করা যান বৈশাখ আছি বুঝতে পারছেন না এই হাদিসে কি জানা গেল এই হাদিসে আমাদের দেশি তরিকার যে মান্য সব তো বলছিল যে মানব দুই রকম একটা হচ্ছে ঝুলাল এটা পুরা হয় তাহলে মানুষ অধিকাংশ লোক যে মানমত করে আমাদের করে কি আল্লাহ যদি আমার ছেলেটা অসুস্থ যদি ভালো যায় আমার আপাকে হাত দেশের নাকি একটা আছে হাত ধোবো এইগুলো হচ্ছে দেশিমা এটা হচ্ছে কি নজরের মোয়াল্লা কোন একটা এর সাথে আপনি অথবা অনিষ্ট ভয় করছেন যদি এটা না আল্লাহ বাঁচিয়ে দেয় তবে মর বড় অবস্থা আল্লাহ मारा जाए जो फीके आई पद ये विपद थी रक्षा पे जा भलो किस हासिले अथवा अनिष्ट रक्षार लागिए जैसे मानव कर আর সে দিচ্ছে না আল্লাহ যদি টাকাটা আমার ফিরে আসে তো আমি আহ থেকে পাঁচ রিয়াল দাম খেরত করে দেব যদি ফিরে আসি যদি এই তাহলে কি হবে এই শর্ত যদি করা হয় যে শর্ত লাগিয়েছে তখন তাকে মানত করা মানত আছে যেটা হচ্ছে নজর এখলাক আল্লাহ মানুষ এটা মতো লাগবে বা নজরে কিছু হইলে এটা যদি হয় তাহলে করবেন খরচ কারণ কোনো কিছুর সাথে শর্ত যখন লাগাই তখন এই মানবত্ব कारण आगे जेब पसम का पसम का পশোনা ভাঙবেন তারপরে এইরকমই যদি মালিক আপনাদের সাথে মানবকে সম্পৃক্ত করে যেদিন মালিক হবে সেদিন ওকে কি করতে হবে মানুষ খোলা করতে হবে এটা গরিব মানুষ ও ভাবছে আলী আল্লাহ সাদা করবো বা এই করবো সেই করবো আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দেয় এই বছর পঞ্চাশ দিয়ে দেয় তো আমি একটা হজ করাবো বা তাহলে যখন টাকা হয়ে যাবে মোকাদ্দবো বা এই অন্য কোন মসজিদের নামাজ পড়বো আর সে যদি মসজিদে হারার নামাজ পড়ে নাই তাহলে যথেষ্ট তাই যদি হয় তাহলে ওই মসজিদে নাম কেউ যদি করে থাকে যে আমি আলোচনা শেষ করছি বাকি আল্লাহ লাগান শুনতে হবে